বিবিক সাথে না যদি উনি আলমুল গাইব হইতেন এই অ্যালমুল গাইবটা কোন দিনের জন্য নিজের বিবেক পর্যন্ত হো দেয় আর সেখানে উনি কি প্রকাশ করবেন না অবশ্যই তো করবেন নবী খবরদার আত্মার বিবি কোনো কথা নয় পৃথিবীর কোনো নবীর বিবির চরিত্র খারাপ হইতে পারে না আমি আল্লাহ কোনো নবীর বিবি আমি আল্লাহ ওই খারাপ কাম করাই না নবীর বিবি করতে পারে কাবার হওয়া এক কথা চরিত্র খারাপ হওয়া আরেক কথা মশক হওয়া এক কথা চরিত্র খারাপ হওয়া আরেক কথা ইহুদি হওয়া এক কথা খ্রিস্টান হওয়া এক কথা চরিত্র খারাপ হওয়া আরেক কথা তখন নবুল ইসলাম বলছেন পরে বলতেছে পরে করার বলুন না পরে হাজার হাজার ঘটনা চোদ্দশো সাহাবি লইয়া উনি তো করতে যাবেন এই বাধা ফাইলি উনি চোদ্দশো চোদ্দশো ছাব্বিশ সহ উনি যাইয়া আসতেন ফেরত কথা বললেন না সুর শাশি ফেলাইছে ওর গুলো জবা করে চলিয়েছে তো করতে পরেন নাই পারেন নাই মাথা আছে তারা কিভাবে এরামের থেকে তারা ফাল হয়ে যাবে যদি জানতেন আমাকে হাস করতে দিবে না যাইতেন যাইতেন না এক হাজার হাজার না হাজার হাজার ঘটনা আমাদের উপরে বসছেন ওটোর উপরে বসছেন সাহাবি নবীর সাথে বসা যখন সাইকেলে আমরা বসি সামনে একজন পিছিয়ে একজন নবুল বলে আমার সাহাবি তুমি কি জানো আল্লাহ আর হক বন্দার উপরে কি আর বন্দার হক আল্লাহ ফাঁকের উপরে কি জানি না আপনি আমাদেরকে জান্নাত দিবেন আমরা যখন আপনাকে এক একক মনে করছি আপনি আমাদেরকে জান্নাত দিবেন এই সুরে সমস্ত আয়াতুল কুর্সির মধ্যে আপনি কন্ট্রোল করেন পৃথিবীর আর কেউ কন্ট্রোল করতে পারব না আর কি খাজা গরিবে নামাজ গরিবের ভালো খাজা বাবা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আকবর গরিবের কে ভালে গণ প্রভু গরিবের আল্লাহ রব্বুল আলমিন আমি রব্বুল আলম আমি আর কারা কণা গরিবের রবলো কে খাজা বাবা তুলন অর্থ কোন গরিব নামাজ আর এখান থেকে কি পরে আলহামদুলিল্লা কত বড় মৃত্যু হাজত রাওয়া মুশকিল কোষা হাজত রাওয়া মানে কি ইটা দেখেন আরবি আর ফার্সি মিলেছে বুঝে না তা হাজত হাজত ইটা বাংলা আমরা ব্যবহার করি শব্দ আসলে আরবি কথা বুঝেন যিনি মানুষের সমস্ত সমস্যার সমাধান দাতা সমস্যার সমাধান দাতা কে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিল কোষা বলা মুসিবত দূরকারি বলা মুসিবত দূরকারি কে শরীফের আয়াতের আয়াদ তোমার কোন মুসিবত বললেন নবী ও উম্মত নবীর উম্মত আমার বন্দা বান্দি কেউ ওইটা দূর করতে পারবে না আমি সারা কেউ দূর করতে পারবে না আমি সারা কেউ করতে পারবেন না কেউ ভরবে না কোরআন শরীফের আয়াত আমি আল্লাহ গুনা কেউ করতে পারবেন মাফ আমি করতে পারবো তোমার অন্ধকার রাত্রে আল্লাহ করি ডাক দিলে শুনবো আমি আর কেউ শুনবে না কারণ আমি তো বন্দা তোমার কাছে আমি তো কাছে আমি তো তোমার কাছে অন্ধকারে বিপদে সাগরে নগরে ইয়া নবী আল্লাহ ইয়া খাজা বাবা ইয়া আব্দুল কাদের জিলানি এভাবে ডাকলে সাথে সাথে ইমান চলে যাবে সাথে সাথে ইমান যেমন দেখেন না এই যে দোয়ার মধ্যে আমরা যে দোর শরিফ পড়ি দোয়া কবুল হবে না আল্লা ফাঁকের আদেশ আমাদের নবীর আদেশ এই জন্য দোয়ার মধ্যে হ্যাঁ আমাদের নবী জিন্দা থাকলে আমাদের নুবেল ইসলাম আমাদের নুবেল মাধ্যম আল্লাহ পাককে দেওয়া কিন্তু এখন আমাদের নবী এতেকাল করার পরে আমরা মাধ্যম বানাইতে হবে কারে বলেন না দুরশরিফেরে শরীফ না বললে আমার আল্লাহ থাকবে লোটকিতে থাকবে আমি নবির উপরে दरुद ना फरा सारा दोलित थे कत बड़ कथा हम नबीबी के दसटा दिशे उपदेश कटा उपदेश कटा उपदेश दसटा उपदेश दिशे এখন একটা প্রথম উপদেশ হলো খবরদার তুমি দেখেন হত্যা করে দেওয়া হোক টুকরা টুকরা করে দেওয়া হোক দীর্ণ বিদীর্ণ করে দেওয়া হোক চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হোক তারপর শিরিক করতে না। এবং তোমাকে আগুনে চালাই দেওয়া হোক তারপরও হ্যাঁ একটা মশালা আছে সেটা হলো ওই তুমি মুখে বলতে পারো আল্লাহ নাই বা আল্লাহ মধ্যে আছে তারা তো আমি আল্লাহ এক এবং একটা একটা মশালা আছে কোনো বিপদে ভরি গেলে সেই একটু বাঁচবার জন্য ঠিক আছে আল্লাহ নাই বা আল্লাহাক দুইজন কিন্তু কলক কি হবে সে তাকে না বলে আরো বেশি চোয়া আরো সে জান্নাতি সে এক নম্বর জান্নাতি হজরত উমর ফারুক কোন কারণে হজরত উমর ফারুক কোন কারণে উনি আমরা জানি যে হজরে আসবাদটা আদম আল ইস্তান কয়েকটা বস্তু নিয়ে জান্নার থেকে আসছে একটা হলো ওই পাথরটা হজরে আসবাদ আদম আলাম থেকে আসতে কয়েকটা বস্তু আনছে তার মধ্যে একটা হলো হজরে যেন না করে পাথর বুঝতে না আসে হজরতমর ফারুক বলে এই ফাথর কালা আমি তোরে চিনি কারাগর পাথর কে বলে লক্ষ লক্ষ দেখতেছে যাতে শিরিক না আসে এই কালো আমি তোমাকে ছিনি তুমি আমার লাভের ক্ষতির চুমা দিচ্ছে তাই আমি কিন্তু আমি তোমাকে চুমা দিতাম না তুমি কে কালো একটা ফাতর দেখেন তাতে মানুষে কথা মনে না করে কি বাবা আগে আমরা গাছ ফাতর করছি এখন তো কোনো ফাতর ভূজা আবার এই কথাটা যেন অন্তর থেকে চলে যা কবলের ক্ষতি নাই নোকানের ক্ষতি নাই আমি তোমাকে চুমা জীবনও দিতাম না নবী তোমাকে চুমা দিছে বিদায় চুমা দি তো গজালি মজালিকে নবী চুমা ও বেহাইয়া যাপ বেহায়া ও বাম্পত্তি যাপ সে কথা সেখানে মেয়ে লোকেরা ওই যে দীর্ঘদিন থাকতে পানির মধ্যে একটা কষ আছে তার ফিসলা হয়ে গেছে এগুলো মেয়ে লোক পেটে লাগা মুখে লাগা হাইরে হাইরে হাইরে জালি মজালি পূজা করেও আমরা কবরকে কে সম্মান করি যেটা হাদিসে আছে। আমরা ওর থেকে সম্মান করি যেটা হাদিসে আসে আমরা সব মুসলমানের কবরকে সম্মান করি সম্মান কবরকে সালাম দেওয়া এবং কবরকে সমিরা দেওয়া বাইরে দিয়ে যেন গরু ছাগল গাছ থাকলে ইটাকে না কাটা ইটা জিকির করে ইটা আল্লাহ ভাগ এর কারণে কবর আজাব ভাগ করি দেন সম্মান এবং আমরা কি করি কবর মধ্যে হাঁটি না কবরকে নিশে রাখিয়া হাঁটা বেয়া কবর মধ্যে বসা বেয়া আগুনে তাকে পুরি দিলেও নিষিদ পুরি দিল সে কবরে বসলো এবার আল্লাহ বড় পরে পুরি দিবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা আমাদের নবীর চারটা ছেলে বা তিনটা ছেলে সবগুলো হলো অন্য অন্য বিবি হ্যাঁ থেকে রিয়া উদান আর একটা ছেলে হয়েছে বামদিক থেকে আম্মাদনাইশা কৈ ছেলে মেলে তো নাই আমার পেট থেকে বলছেন ছেলেবে দেওয়ার মালিক তো আমি নলে দেওয়ার মালিক কে বলনা আল্লাফা শরীফ আল্লাহা বলছেন দেওয়ার মালিক আমি মেয়ে দেওয়ার মালিক আমি জনমের বাজা রাখি যে আমি আপনারা জানেন কুটি কুটি আমাদের হ্যাঁ কত দোয়া করাইছে এবং কোন কীতে পেলে আজ থেকে যে সমস্ত মানুষ তাবিজের কথা মনে করে তাবিজ আমার দুঃখ সুখ থেকে বসা হবে তাবিজটা শিরিক। তাবিজ কি বলেন না সিরিক মোষ মোষের ভিতরে মুখ দেখা যায় রুহানি দরবেশ বান টোডা জাদু তোমার বিয়া শাদী মনের অভাব তোমার চাকরি সব আমার এখানে আসলে বলেন না হয়ে যাবে দেখেন না ব্যাপারের মধ্যে দেখেন না তৎ কেবল হবে না হ্যাঁ তোমার আমার গরুটা কোথায় এটা বর্দার আছে खबर नो आसाब हक्कानी आलमानी दो आसाबो दो दो ওসমান গনি কে পাঠাইছে রাজি আল্লাহকে ইটো দেখেন ওসমান গনি কে পাঠাইছে উনি কথা বলতেছে সতানে কথা তুলে দিছে কাফেরারা ওসমান গনি হত্যা করছে নিচে সৈ্যশী কে বায়াত করাইলো ওসমান গনির খুনের প্রতিশোধ হিসাবে এখন এই ওই গাছের থেকে আরম্ভ গাছ পূজা আরম্ভ এই জীবনে রাত্রে বাইরে শিকড় সহ গোড়া সহ পৃথিবীতে এই গাছটা যে কোন জাগাতে লুকাই ফেলেছে এখন পর্যন্ত কোন সন্ধান করতে পারেন। না যদি আল্লাহ ইসলামী হুকুম দেখেন সব গোম্বত সব গর গুলা বাঙ্গিয়া চুরমাচুর করি দেওয়া হবে আল্লাহবাকের অসম রমজান মাসে বলতে রোজা মুখে ওটের উঁচা सोचा कथा गुणार कारण बिहस् हराम जा আর যদি মনে করি একজন ব্যক্তির থেকে পৃথিবী পরিমাণ গুণা মনে রাখবেন হাদিসে আছে একজন ব্যক্তিতে পৃথিবী পরিমাণ বলেন না বালু পরিমাণ গুনা পানির পরিমাণ গুণা বাতাস পরিমান গুনা। তিনি গুনা পৃথিবীর সাইতে আরো কুটি গুণ আমায় আমি আল্লাহের মা সব আছে এক নাই সব গুণা আছে এক নাই जीवन छाई ने कम बहारे शरीफ बहारे शरीफ ऐले के बोली गे बाबा फूरीगा আমাকে তোমরা সাগরে বাতাসে আল্লাহ বাতাস এই নদী শালিগুলা জমা করে দাও জমা করে দিছে কেন বললি রে কেন বললি ফুরি ফেলেবার জন্য আপনার বয়ে আপনার বয়ে মা । বৈত হওয়া গেছে বৈত হওয়া গেল বৈত হওয়া গেল সিরি করে নেই কুহুরি চুরি করছে টাকাতি করছে নামাজ পড়ে নাই অলসতার কারণ এগুলা করেছে অথবা পরিবেশের কারণ এগুলা করেছে আমি আল্লাহাক ওয়াদা দিলাম তাকে নিশ্চয়ই মা করি দেব একদিন না একদিন একদিন না একদিন একদিন থাকবো আল্লাহ একজন আমাদের হাতে না করা আচ্ছা মনে করেন কত সহজ কথা কথা কত সহজ ঈদের দিন আমরা চাষ তো করি কতক্ষণ না ঈদের দিন হারাম না কেন অতাদত হারাম কেন আমাদের তৈলে না হইলে বেদাত রোজা এবার কখন নবী তরিকাময় তৈলে না হই বেদা গুনা আমরা বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম হারাম না কি বলেন হারাম আচ্ছা মনে করেন তিন রকাত আর দুঃখরের আগে হলো একশ আবাস এক রকাত বাড়াই দিলে সব হবে না গুনা হবে গুণা হবে আর দিচ্ছে আসছে ব্যাপার এই যে আমরা হাসি হাসি যিনি হাসি দেয় উনি কি বলবেন আলহামদুলিল্লাহ না এক ব্যক্তিকে আলহামদুলিল্লাহ লক্ষণ তার তুই দু যোগী তুই জাহান নামি তিনশো ষাটটা জোড়া আছে যে ব্যক্তি চারত নামাজ পড়বে ষাট রখাত বা দুই ডকাত বা আট টাকা তিনশো ষাটটার জোড়া শকর হয়ে যাবে দু জগায় ঈদের দিন নাই ঈদের দিন আচ্ছা মনে করেন একজন ব্যক্তি যদি নাকি হ্যাঁ আমি গোস্ত খাব না আমি রোজা কোরবানের দিন হারাম গুনে কবিরা দুজুগি অতিবক্তি দেখা অতিবক্তি অতিবক্তি হাদিসে আছে বহাল শরীফের হাদিস আল্লাহর কসম নবুল ইসলাম ফুটু ফেলা সাহাবিরে কারাগারি করে নবুল আস্তাম নাকের ফিন ফেলা সাহাবিরে কারা করে নবুল আস্তম উঁচু করে সাহাবীরে পানি দিয়ে কারা করে পানি লো নাস্তাম বলে আমার সাহাবীরে কারাখারি কেন করো ও আপনার বক্তিতে শাতে কারা করি করি কথা বলতেই তোমরা সত্য বলো ও দা করলেই তোমরা পূরণ করো আমানত দিলেই তোমরা খেয়ানত না করো পূরণ করে দ এইভাবে তোমরা যদি চলতে পারো আমি নবী মানি নেব আমি এতে খুশি নই খুশি ওগুলা করলে ওগুলা ওটা বুঝতে পারছেন ও আদায় পূরণ করো আমার দিলেই আদায় করি কথা বলতেই বেদাত খারাপ কেন হাই কথা শেষ করতেছি বেদাত কেন খারাপ গরম আসছে বেদাত কেন খারাপ বেদাত করার দ্বারা শরীয়তের আসল রূপরেখাটা নষ্ট হয়ে যাবে দেখেন না টিভির মধ্যে খাইলাম মাজার দেখা মাজার কষম করি বললাম সরি ডুবতে নাজিরিয়া নাজিরিয়া ডুবতে মুসরিয়ার মাজার আল্লা রে ঝিক ঝিক ঝিগ বাতি কি সুন্দর রং কি সেখানে মধ্যে মানে আর বলতেছি রমজান মাসে বলতেছি ওষা অবস্থায় বলতেছি দেখেন তাহলে বোঝা গেল এদের কাছে মাজার মন্ত্রীর কাছে মসজিদের দাম নাই মাজারের দাম কথা আর বকরের শরীফের হাদিস যে ব্যক্তি মসজিদের মধ্যে একটা শ্রদ্ধার জায়গা দিবে আমি নবী বলি দিলাম আমার পাক তার জন্য জাননাতে স্বর্ণমণি মুক্তার গর্ব বানাবে শরীফ জাননা যেবি মসজিদ বানাবে আমি নবী বলি দিলাম আল্লাহ বা জন্য জান্নাতে স্বর্ণমনি মুক্তাদি গড় বানাই দিবে আর ওই ইটা কি ওই জাজে মাজা মাঝে হজ না করি কোথায় এটা কোন জায়গা আজ মিশরিবের থেকে বড় বড় সেলা আসে হোটেল আগ্রাবাদে দৌড়ে दो तुमी नहीं चले जाओ होटेल <laughs> उठे जहान नाम सब मानुष को तो पवे लक्ष लक्ष टा दिए लासीदेना मुक्त মাদ্রাসায় এই লক্ষ টাকা আশ্চর্য কথা রে অথচ আছে একজন একজন কুদার্থ ব্যক্তিরে খানা দিলে আমি নবী বলে দিলাম আল্লাহ পাক্তাকে জান্নাতের ফল বাইব একজন বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিলে আমি নবী বলে দিলাম আল্লাহ তাকে জান্নাতের একজন ব্যক্তির পানির কল নাই ঘর মেয়েটা বিতে পারে না ঘরের ছাল নাই মানুষ আপনি একটা হুকার করলে আমি নবী বলি দিলাম আল্লাহাক আপনার তিহাত্তরটা করবে একটা দিন তিহাত্তরটা করবে আর তারা টাকা কারে দিয়ে দিলো কারে দিয়ে দিল তারা যার ঘরে বিসিআর আছে তার গড়ে জেনা আছে সে অলি হইতে পারে সে ধকানি আলে হইতে পারে बेदातर विभूर शब्द सुन सी शब्द शब्द हलो तहीद नब्लाम নবুল আস্তম বলছেন হাদিসে আছে আমার চলা কোটি আবিষ্কার করার সাইতে লক্ষ কোটি গুণ সবাব বেশি এবং নবুল আস্তম বলছেন কোন বেদাত করা মানে ইসলাম ইসলাম ধর্মকে ধ্বংস করি দেওয়া সুরকে দরজা খুলি দিলাম দরজা কুড়ি দিলাম কোন বেদাতি আলেম ইসলামকে ধ্বংস করে দিল আল্লাহ করা সম্মান করা মানে ইসলাম ধর্মকে ধ্বংস করি দেওয়া ধ্বংস করি দেওয়া ডুবতে বামা দিয়া ডুকা আর বাইর হইতে বলেন না এটা একটা সব মুসাফির খানা বান্দি দিলাম রাস্তার পাশে মানুষ এখানে মধ্যে থাকবে মুসাফিজেরা পতের পথর সিন্তু ইটো বুঝতেছনা কিন্তু আমাদের নবী সরাসরি নিজে আমল করছে এর সব বলে মুসাফির খানা বান্দি দেওয়ার সাথে কুটিকুণ বেশি क्या सरसरी नबी इटी इटे अमल करबी सरियतर विदां पता से जे। বলছেন আল্লা হজ ফরস নামাজ ওয়াজিব কোন বেদাতি আলম বেদাতি মানুষের এগুলা জীবন কবুল হবে না জীবনও কবুল হবে না জীবন কবুল হবে না জীবন কবুল হবে না হ্যাঁ তোমার পক্ষ তুই কোয়াতে হদ হতে আছে না বাড়াবো কেন কেন বাড়াবো যিনি বেদাট করে তার তবুল হয় না কেন সে তো গুণ মনে করে না মনে করে আমি তার সে তো মনে করেই সোয়াব জীবনে আর পা করে না গুনারে গুণ মনে করে না এই জন্য বেদাতে তো খারাপ এবং বেতাটার দ্বারা एकता प्रमाण है इसलम असम्पूर्ण रही गण कर दिल बारह तिखे छागल गोरु जब होना इटा साहब करी बड़ा हम इूरण कर दिल তাহলে এটা ইসলামকে অসম্পূর্ণ মনে করলো আর আল্লাহ নিজে বলেন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং বেদাত খারাপ কেন বেদাত এই খারাপ বেদাত করার দ্বারা খোব খেয়াল করবেন বেদাত করার দ্বারা আমাদের নবীর উপরে আমাদের নবীর উপরে অনাস্থা সরিয়ে আসে নবী যে নবুত পাইছেন এ সমস্ত এবার কথা নবী বলি যান নাই কেন নিশ্চয় নবী কিছু গোপন করি ফেলাইছে নবী এভাবে খানা সামনা নিয়ে সুরা ফাফা হরা ইতে করলেন না কেন নবী কেন বারো তারিখে অনুসরে করতেন বললেন না কেন কথা বলছো না মনে হয় নবী আজনের আগে দিয়ে রাস্তাল বললেন না ফলে নবী ইটা নবুতায় গোপন করছে এটা আমি আসিয়া চালু করে দিলাম নবীর উপরে ও রাস্তা তার লাভাক আমাদেরকে হক কথা বলার তো দান করুন করুন আমিন বলেন আমার ভাইরা নবীর বলবেন না নবীর বলবেন নবীর হ্যাঁ নবীর বলতে পারতেন যখন নবী দুনিয়াতে ঠিক ছিলেন যখন উনি তো এখনো কবর দিনে কিন্তু কি বলবেন বলেনা আচ্ছা বাইরা এই আমি আজকে নাজিমের বড় মাদ্রাসা বাইশ বছর আসি প্রত্যেকবার বলি এই দাবাত হোক এই মাসের অক্টোবর মাসের চল্লিশটি হাদিস পড়াই দিবে সংসার সুখে হয় রমনীর গুণে মেয়ে লোক কিভাবে সেই গুণী হবে অসের বিরুদ্ধে বা মাগার বিরুদ্ধে এই বিভিন্ন প্রতারণা কী লেখছে ইসলামের দৃষ্টিতে টেস্টিনা ডাক্তারা এখন বসে বসে মাসি মারে বোঝেন ডাক্তাররা বোর্ড ডাক্তার মাসি মারে কোন রুগী নাই আলহামদুলিল্লাহ হাতিশে আছে রোজার কারণে মানুষ সুস্থ হয়ে যা আর কি তো ভাই প্রত্যেক আমার আমি আশা করবো প্রত্যেক একটা একটা পুস্তক নেবেন আর দর শরীর করেন। একটা একটা পুস্তক নেবেন প্রত্যেক ভাই এটা আমি আশা করবো এখন এমনে দিবে কয়েকজনে মিলিয়ে রেজন সম্মানিত আমাদের এই তাফিল মাহফিল কালকে এখানে হবে নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসে দুই তারিখে এই জায়গায় হবে আমাদের হুজুরের বয়ান আপনারা ওই দিনও থাকার জন্য দাওয়াত জানানো হচ্ছে প্রত্যেকবার একটা একটা খুশক নিবেন না নিবে নিবে ইনশাল্লাহ নিবে لم এটা এই মাসের তো বিশ্বের জন্য ওই বারো টাকা দিয়ে قل هو الله أحد الله السبب لم يلد ولم يولد ولم يكن له كفو ونهد بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا سنى وفي الآخرة حسنى وقنا عزاب النار رب برحمهما كما ربياني الصغيرا ربنا هذا لا منا ذو عينا وزد يعطنا قرة اعين وجعلنا للمتقين نعما هيا الله فقماذلك يغفر لي জুমার দিনই মানে শহীদ মহ নসিদ করেন আমাদের জীবনের গুণাগুলি মাফ করি দেন প্রথম দশ দিনা মাফ করে দেন তৃতীয় দশ দিন জাহান থেকে নাম কাটা আমাদের নাম কাটি দিয়ে আল্লাহ আই আল্লাহাক আব্বাহ্মারে মাফ করি দেন বুজুর্গরে মাফ করিয়ে দেন আমরা করলাম শুনলাম আল্লাহ কষ্ট করলাম সময় এই দোয়া কবুল করেন দরুর শরীফেরুশিলা দোয়া কবুল করেন দরুর শরীফের উশিলা দোয়া কবুল করেন আল্লাহ বিজুদি আম্মা আরব্বিক নিয়ে যাবে যারা কবরকে চিন্তা করে তারা জাহান নামে আমাদের নবীর সাইতে আল্লাহের পরে বড় কেউ আসে তাহলে কোন সাহাবি ছোট বড় প্রবাসী মদিনাবাসী সরকারি মানুষের কিতাব বেসরকারি মানুষের কিতাব আরবের কিতাব বাংলাদেশের কিতাব সমস্ত পৃথিবীর কোন কিতাবের এই ভিস্টাত ওই হিস্টাত এই গোনাথ ওই গোন বড় কিতাব ষোলো কিতাব পৃথিবীর কোন বাপের সন্তান পুরা জীবন তার গোলামি করব। পুরা জীবন তার গোলামি করব। পুরা জীবন তার গোলামি করব। আমাদের নবীকে কোন সাহাবি মেয়ে বা পুরুষ সেলটা করছে যদি দেখাইতে পারে পুরা জীবন তার গোলামি করব। পুরা জীবন नबी जो सेजदा जरा कबर के सेजदा कर जोरे बेत मार दरकार जान कह के देखाते ने क्या बोझ ना जान का देखाते ना पारे শরীফের আয়াত আল্লাহ তালা বলেন চাঁদকে সূর্যর মালিক আমি আল্লাহ তালা চাঁদের মালিক আমি আল্লাহ তালা আমাকে সেজদা করো আমার বাইরা সরাব খাওয়া এটা আবাদত না গুনা না হয় সরাব বাংলাদেশের মধ্যে নাই আমাদের নবী কি সরাব খাইছে না সরবের বোতল সরাব খাই সরবের বোতল দিছে। যখন সরাব হারাম হয়ে গেল বারবার প্রথমবার হারাম হয় নাই প্রথমবার বলছে সরাবে লাভ আছে ক্ষতি আসে ক্ষতির বাঘ বেশি ক্ষতির বাঘ কিছু সাহাবই বন্ধ করছে তারপরে বলে যে সরাব তোমরা খাইয়া নামাজ পড়ো না মাথা খারাপ হয়ে গেলেও তোমার গ্রাঞ্চলি বুল পড়ি বুল ফেললে তোমরা নামাজের মধ্যে সিরিক করি তোমরা নামাজ পড়ো না এখনো পুরো হারাম হয় নাই কিছু সাবি যেদিনে হয়ে গেল ইন্মু ওয়াল মাই ওয়ালুয়ালিবামাল কমরু সরাফ ওয়াল মাই শিরু জুয়া ওয়াল আবু মূর্তি ফুজা ওয়াল আজলামু লঠারি খেলা কটাওছে কটাওছে এগুলা কি পরিষ্কার কথা কোনো কি বলে খুদ নাই কুড়া নাই শোভা নাই পুরা নাই তুসলো এরা বা করেন নাকি ফরজ নাই ও আজীব নাই শূন্য তে নাই নয় মারামারি করে জীবন শেষ করেন क्ति लटारी खेला लटारी खेला जदि लाइजा जावा सेना जी नावना শতানের শৈতান জাহান নামি শয়তানের কাম যারা করে তারাও জাহান নামি সরাব বিক্রি করা হারাম সরাব খরিদ করা হারাম সরাব ব্যবসা করে জীবিকা নির্বাহ করা হারাম সরাবের লাইসেন্স দেওয়া হারাম পয়সা খরচ করা হারাম সরাবের জন্য দরখাস্ত করা হারাম যে জিনিস হারাম মুসলমান তার ব্যবসা করা হারাম আমার কথা নয় আল্লাহ কাকে নবীর কথা যেমন গান হারাম বাদ্য হারাম যেমন দোতার আছে তারা হারাম ব্যবসা করো হারাম খরিদ করো হারাম বিক্রি করো হারাম ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করো প্রমাণ হাদিস আল্লাহ নবী বলেন বাদ্যর বস্তু পেশা কিনা করবা না কবরদার এগুলা বিক্রি করে জীবিকা নির্বাহ করবানা হারাম জিনিস খারাপ খাবে একসের দুশের একমন অত সের দু হবে ফুজ হবে সরাবখোর মারা গেলে সরাবখোর মারা গেলে সে মূর্তি পুজকের সাথে উঠবে মূর্তি পুজকের সাথে উঠবে সরবক্ষর মারা গেলে সরাবখোর সরাব খাইয়া একটাকে একটা মারি ফেলা আসে না বৌধ সরাবর ডেনে হরি থাকে ল্যাংডোই হরি থাকে মাইসের লাঠি নাড়ে এই জীবনের দাম আছে না কথা ঘন জুয়া খেলা হারাম জুয়া খেলাই তো কাপড়েরা তো খাইতে লটারি খেলা কারা বলার না মুসলমানেরা পুকুরে আছে লটারি খেলা লটারি দশে মাছ জুমার নামাশ শেষ জুমার দিন উনি মাছ ধরতেছে মাছ তির কথা আর একদিন জুমান নামাজ না পড়লে ইচ্ছা করি শিরকাল দে আমল নামাতে মনা जे व्यक्ति एकदिन जुमान नामास, इच्छा कोरी कोरी दिवे। नाम इच्छा करी कदा कर दीबी पुकुरु मूर्ति हराम खबरदार घर मध्य मूर्ति राइमतर फेरस्टा जीवनों जाएगा और गुजुगी हुई गेले जो आपने बहमत फेरस्तार दरकार ना भलो कथा जरा का मोर्शेद ये रहमत दरकार ना जहां नाम दरकार ठीक है बड़े कथा जो आपने कथा नाम असुविधा की कोसुविधा नहीं जार गे कूत्ता था गोसलोल नाकता ना फुतान ना गुना कर ले शांति पे शांति आसते मद हराम शराब हरामस्तु हराम, हराम। आज के देखें मागजर एम बाबे নিজের বিবি নিজের কাপড় নিজের টাকা নিজের পয়সা নিজের কসমেকিট নিজের ব্লাউজ আর সবগুলো বিলি করে দিল মানুষের বিনা পয়সা দেখে এগের বিনা পয়সা দেখে একদম বিনা পয়সা একদম শাস্তা আদিশে আছে যে বিবি মাথায় কাহর দিবে না পেটে ভিটে কাঁহর দিবে নাগন্ধ পর্যন্ত হারাম সুগন্ধ হারাম সুগন্ধ হারাম। এবং যে সুগন্ধি আছে যে বিবি মেয়ে লোক সে যে উলঙ্গ হয়ে হাঁটতেছে আর পুরুষরা বারবার দেখে বারবার দেখে বারবার দেখে তার শোকের মধ্যে সিসা গলায় ডালি দিব সিসা গলায় কি দিবে বলেন से बीबी कत व्यक्ति संगे डाग्का खाते से महिला कत डा खाटे आजान हराम एक मत हराम जुमा हराम जमात हराम, जुमाद हराम ईटर नामज हराम नामज हराम स्वीर जेरत करा हराम बार कबर जैर हराम अकर पुरुष कबर जे मे लोक पबरे जेरत करोदार लहनत खोदार गजब तुरे खोदार अभिशापीटाटी कदा किसर सुन्नी आपनारन्नी खुदार गजब खुदार लहनत खुदार अभिशा एका एक हराम কেন অসুবিধে হইতে পারে হ্যাঁ টেলিফোন আছে বিমানে মানুষ আছে আওয়াজের মধ্যে মহব্বত আসে গুণা হবে কোরআন শরীফ জোরে ফললে আওয়াজ বাহিরে যাবে আওয়াজের মধ্যে মহব্বত আসে গুনা হবে নামাজের মধ্যে কোরআন শরীফ আসতে হইতে হবে জোরে আওয়াজ বাহিরে যাবে আওয়াজের মধ্যে মহব্বত আছে গুনা হবে তারা মনে মনে জেনার গুণার সাপ গ্রহণ করবে আর এখন স্টেজের মধ্যে উড়ি হাত দেখা বহল সহ দেখা যাক কথা বেহায়া বেহায়া বেসরম বলেন আমার নবীর বিবিগণ কথা বলতে হইলে কর্কশ বাসা কথা বলবা নরম কথা বললে পর পুরুষ তার কলবে মহব্বত বসবে তোমাদের সাথে আল্লাহ তোমা আল্লাজি। কর্কশ বাসা কথা বলবা ছবিবার তারা বলেন সস্ত ভাই ফলত ভাই মামতো ভাই হুতো ভাই তালতো ভাই এদের সাথে কোনো লেনদেন করতে হলে মাঝখানে দেওয়াল খাইতে হবে মাঝখানে পাটিশন থাকতে হবে কে বলছেন তোমার পরপুরুষের সাথে কথা বলতে হইলে মাঝখানে দেওয়াল থাকবে না শোকের গুণা হবে কলবের গুণা হবে হাতের গুণা হবে সরম নাই সরম না থাকলে মরণ বালা ঠিক না বাড়ি কথা সরম মধ্যে কি বালা মরণ না মরণ বালা আমার বাইরা এই রাস্তা রাস্তা এই সমস্ত বেহাইয়া ফটু গুলাকে আগুন লাগাই দেওয়া দরকার সিনেমা হলের মধ্যে আগুন লাগাই দেওয়া দরকার ঠিক না বাড়ি কথা আগুন লাগাই দিয়া মুসলমানের জন্য ওইটা মার্কেট করে দেওয়া দরকার এবং যে সমস্ত কবরস্থানের মধ্যে বিল্ডিং বানাইছে সব কবরকে ট্র্যাক্টর দিয়া বাঙিয়া মাটির সঙ্গে লাগাই দেওয়া দরকার ঠিক না বাড়ির কথা কবর জারাত করিবেন কবরে পোষে দিবেন না হারাম টাকা দিবেন না হারাম শেষ করবে না হারাম প্রসারে দিবেন না হারাম খবর দাম কবরকে জেরাত করবেন যিনি জেরারত করবে আশি বছর নব্বই বছর জীবনের গুণা সব মসারে দিলে কিচ্ছু নাই মোমবাত দিলে কিচ্ছু নাই টাকা দিলে কিচ্ছু নাই আল্লাহ নৈবিয়ার সাথ করেন আল্লাহ নইয়ার সাথ করেন তোমরা জেরাত কর তোমার জিন্দিগির সমস্ত সকিরা গুনা মা যে ব্যক্তি জুমার দিন বাপ মার কবর জেরত করলো সব মা হয়ে গেল অতবা অতমা বা দুজন এবং কবরওয়ালা খুশি হয়ে গেল টাকা দিলে তার লাভ নাই পয়সা দিলে তার লাভ নাই মোমবাদ দিলে তার কি নাই জেরত করলে কি আছে লাভ আছে তাও লাভ আছে আমারও লাভ আছে তার কি লাভ ওই জেরতে তার সামনে আগে বলছে ইহুদির ভোরে খোদার গজব খ্রিস্টানের উপরে খোদার গজব ইহুদির উপরে খোদার গজব খ্রিস্টানের উপরে খোদার গজব ইহুদির উপরে খোদার গজব খ্রিস্টানের উপরে খোদার গজব ইহুদির কোন খারাপ কাজে অনুসরণ করিও না তুমি বলছি আমার বয় হইতেছে জোতার তলা যেমন একটা সাথে একটা মিলে যা আমার উন্মত আগেরই জমানায়। আমার মনে হইতেছে ইহুদির সঙ্গে মিলে যাবে আল্লাহ নবী করেন্লাহুল আমার মিউদির সঙ্গে মিলে যাবে খ্রিস্টানের সঙ্গে মিলে যাবে আমার বয় হইতেছে আমার বয় হইতেছে আমার বাইরা তুফিকে मतर भरे सार्ट गाए दें लंबा जमा तो मोदर भो लम्बा जमा गाए दी मोदर आगे दी गा दी क्ची की और मोटर भरे गाँ दशी बस गाए नरे गाए दिवत लाभ की যারা অগ্নি আমাদের নবী জমানাতে তারা দাড়ি সাইত আর এখন মুসলমান শাসে দুই লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম বলেন মুখে বলেন दी असुदे की नबीर मने कष्ट दाइल गोरे दूटा बजे कथा लम्बा करबो नार आफाकिया इसलमिया कुरान निया हादिस निया जानिया जान माल निया स्वाधीन भाव चल मध्य गेट खेदा এগুলা হলো অপসয় অপসয় জিক জাক লাগাবেন না অপসয় বিয়ার মধ্যে আপনারা বিয়া হয়ে যাওয়ার পরে মেয়ের বাপের বাড়ি হাইতে হবে খুব খেয়াল করবেন এটা শর্ত লাগা এটা হল এটা হল অতিরিক্ত খানা রসমের খানা শূন্যতিক খানা নয় ছেলে মেয়েকে বাড়িতে আনিয়া সে বোবাতা করবে বন্ধু বান্ধবের দাবাত দিবে আর কেসেন দাবাত দিবে ইটা শূন্য বহারে শরীফের হাদিস ও মেয়ের বাপেরা তোমরা দুলার বাপের পক্ষ থেকে দুশোজন খাওয়াও বরযাত্রীর খানা এটা নয় ছেলের বাপের বাড়ি খায়া খাওয়া খাওয়া এটা সুন্নত নবীর ওয়াডার নবীর কি বলেন আজকে সে প্রজাতির কারণে মেয়ের বাপারা খাবাইতে পারে না গরিবের বাহারা ও সমস্ত গরিবের মেয়ে কি হচ্ছে না বলেন বিবাহ হচ্ছে না এই সমাজের পুরসম বদ্ধশমের কারণে বদ্ধশমের কারণে আল্লাহ আমাদেরকে দিন বোঝার তো দান করুন আমিন বলেন আলেমা আলে মোলামা মসিদ মোয়াজ ইমাম কোরআন শরীফ এদের মধ্যে এদের উপরে নক পর্যন্ত কোনো হামলা আসতে না পারে ঠিক না ব্যাটিক কথা ঠিক না ব্যাডিক কথা আমাদের সবার কলমা একটা ভেরিক কোরআন শরীফ কটা পাতলা শরীফ কটা মদিরা শরীফ কটা শেষ্ণবী কটা আমাদের ভিতরে হয়তো কিছু টুকটাক भूल कारण मतभेदे एग्स सब दियान शरीफ एक बार कलमा आलेम मस्जिद मक्तबर उपरे पता आसले हमारा सबा एक हब की हब ना बोले तीन नाम कथा बैरा बेल आसो हमारा देखें सिनेमार बै पड़ा हराम নাটকের বই ভরা হারাম নভেল বই ভরা হারাম এই পুস্তক দাওয়াত হোক আমার ভাইরা আপনারা ফরিদ করেন দশটা টাকা দিয়া হাদিসের মধ্যে আছে চল্লিশটা হাদিস যে ব্যক্তি শিখে দিবে বলাই দিবে আমি নবীটাকে সুপারিশ করি জান্নাতে নিয়ে যাব কটা হাদিস কটা হাদিস নভেল বই পড়া হারাম সিনেমার বই পড়া হারাম ফালতু সমস্ত বই এগুলা হলো জানার বেলা জানা প্রত্যেকবার একটা একটা পুস্তক তিনে আমার বাইরা প্রত্যেকবার একটা একটা পুস্তক তিন আদুল শরীফ পড়েন আল্লাহ গুম্মা সাল্ আল্লাহ আল্লাহ গুম্মা সাল্ আলা মোহাম্মদিম আল্লাহ গুম্মা সাল্লে আল্লাহ মুহাম্মদ সাবি অলিম আল্লাহ সাল্ল আল সয়দিন মোহাম্মদি অলিম সবাই তবা নিয়ে করে আস্তির দিল্লাহু আল কয়ুম আস্তফির্লাহ হল্লা দিল্লাহল কয়ুম हाँसरे पसराते दुआस्थ कर लिखिली ফিল এবং এই দোয়াটা বলিবেন আমরা হিসাব দিয়ে ব্যস্ত পাবো এই আশা কারো নাই আমরা হিসাব দিয়ে ব্যস্ত পাবো এই সাহস কারো আছে আমরা গুণাগার ভাবি আল্লাহ ভাগ আমাদেরকে দয়া করলে আমরা বৃহস্ত পাবো আল্লাহ আমার হিসাব সহজ করো হিসাব কঠিন করলে আমি যাহার নামে তুমি আমার হিসাব সহজ করো এই দোয়াটা মুখস্থ করেন আল্লাহ হুমা করেন আল্লাহ লক্ষণ দেখা জানা যেন জুমার দিন ইমানের শহীদ মহৎ নসিবাই জুমার দিন বিশুদ্ধবার দিন গত বৃহস্পতিবার দিন গত রাত্রে বা জুমার দিন সূর্য ডুবর আগে আগে কোন ইমানদার মারা গেলে চিরকাল কবরের আজাব মাফ কোন ইমানদার জুমাদ্দিন মারা গেল বৃহস্পতিবার দিন গত রাত্রে মারা গেল আমি নবী বললাম শিরকাল খবর আজ আপ মা ভিতরে ওয়াশ শেষ লক্ষ ওয়াশ ক্যাক ফাল্লা দিলে কুঠি ওয়াশ ক্যাক ফাল্লা দিলে হজরের দুই টাকা খরচ দূরের কথা শূন্য তোলা সমতুল্য ঠিক না ঠিক কথা যে আপনারা এখানে ওয়াশ করে বোধ ওয়াশ হয় এটা নিয়ম করেন বাইরা ربنا করি বলতেছি হকথা বলতেছি লক্ষ্য আল্লাহ আই আল্লাহ কোন দিন মরি জানিনা কোন জায়গা মরি জানি জুমার দিন আল্লাহ আই আল্লাহ কত বুড়া বুড়া মানুষ আমাদের সাথে হাত উঠাইলো আল্লাহ তাদের তারি সাদা চুল সাদা এদেরকে সরমান এদের হাতে রুশিলা আমাদের হাতকে কালি ফিরত দিবেন না আল্লাহ আই আল্লাহ আমরা যেভাবে কত সুন্দর শৃঙ্খলা আমি জানি না কার দিলে কি নেটম সুদ আছে সবার দিলের নেটম সুদকে পূরণ করি দিয়ে আল্লাহ আল্লাহ আমরা দুর্বল মশা মাসির কাম হইতে পারি না সহ্য করতে পারিন নামে রাজা সহ্য করতে পারবো না মেহরবানি করি জাহার নাম আমাদের উপরে আল্লাহ আই আল্লাহ আমাদের বাংলাদেশকে কাফের মোর্শেকের হাত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যেন ইমান নিয়া যার নিয়া মালনি ইজ্জত নিয়া স্বাধীনভাবে তোমার হেবাজত গুলো আমি করিতে পারি আল্লাহ আই আল্লাহ আমাদের আব্বা আমা মারা গেল কবর কে যান নাতের বাগান যাদের আব্বা আমাকে আল্লাহ যত অলি বুজুগী মারা গেল আল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের হাতের দিকে দেখেন গুণার দিকে দেখবেন না আমাদের চেহারা দিকে দেখেন গুণার দিকে দেখবেন না আমাদের শোকের দিকে দেখেন মালিক গুণার দিকে দেখবেন না আল্লাহ এখানে বেনামাজি আছে দাঁড়িয়ে এমন ব্যক্তি আছে আলে বল করলে সুন্দর মতে চুপচাপ বসিয়া ওয়াজ কেন শুনলো গুনা করিয়া রহমাদের কোলে টানিয়ে নিয়েন আল্লাহ আল্লাহ বাংলাদেশে মুসলমানের মারামারি কাটাকাটি আর দেখায় না বাংলাদেশে আর দেখায় না আল্লাহ আয় আল্লাহ বহুত ভাই বন্ধু আমরা হারাইছি বহুত ভাই বন্ধু আমরা হারাইছি আর আমাদের ভাই বন্ধু হারাইতে মনে সাই না আল্লাহ আই আল্লাহ মারামারি বন্ধ করিতেন কাটাকাটি বন্ধ করি দেন রক্তার্থ বন্ধ করি দিয়ে না কোন কোনাইতে পারি মতো তোমার হাবিবের দরু দেরু শিলা আমাদের জীবনের গুনাগুলি মা করি দিন আল্লাহ এই মাকে যারা দিলেন কষ্ট করলেন ওয়াজ করলেন টাকা দিলেন পোসা দিলেন আর আল্লাহ তালাওয়াজ করলেন ওয়াজ শুনলেন তেয়ার মধ্যে তিন মুসিবতের